يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يسلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يتع الله ورسول فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدك الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها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 الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا وهو العزيز الغفور وقال سبحانه كل نفس لائقه كل نفس ذائقه الموت ونبلوكم بالشر والخير فتنه والاينا ترجعون وقال رسول الله صلى الله عليه وسلم ما لي আজকে আমাদের মৃত্যুর আগে ওপরে বা আহকাম জানায় জানাজার হুকুম আহকাম নিয়ে আমাদের আলোচনা শুরু হচ্ছে ইনশা দারাবাহিক আমরা চেষ্টা করব। মৃত্যুর আগেও পরে যে সমস্ত বিষয়গুলি আমাদের একান্ত জানা জরুরি সেই বিষয়গুলি নিয়ে কিছু আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ জাহিলিয়াতের সর্বপ্রকার অন্ধকারকে দূর করে অকল্যাণকে দূর করে অমঙ্গলকে দূর করে আল্লাহ রব্বুল আলমিনের ওয়াহের মাধ্যমে মানুষের এহলৌকিক পরলৌকিক যার মধ্যে কল্যাণ রয়েছে এসব কিছু শেখাবের জন্য তার আগমন ঘটেছিল একজন জীবিত মানুষকে যেভাবে শ্রদ্ধা সম্মান এবং স্নেহ এবং ভালোবাসা তার ইসলাম লক্ষ্য করেছে ঠিক ওইভাবে একজন মানুষ যখন শেষ মুহূর্তে মুহূর্ত অবস্থায় থাকে তখন তার সঙ্গে ভালো ব্যবহার করা তার দেখাশোনা করা চিকিৎসা করা এবং যখন এই দুনিয়া থেকে ত্যাগ করে চলে যায় এই দুনিয়াকে ত্যাগ করে তার আখেরাতে সে পাড়ি জমায় ঠিক তখনও তার সঙ্গে ভালো ব্যবহার করার আদেশ করেছে ভালো করে তার সঙ্গে গোসল তাকে গোসল দেওয়া তাকে কাঁপন পরা তাকে আতর গোলাপ জল তাকে মাখিয়ে সসম্মানে সাদা কাপড় পরিয়ে ঘাড়ে করে খাটে করে তাকে তার স্থানে পৌঁছাবের আগে তার জন্যে জানাজার নামাজ পড়ে দোয়া করে তাকে তার স্থানে শ্রদ্ধা ভরে সুন্দর করে রেখে আছে এবং রেখে এসেই কিন্তু সেখানে শেষ করে না বরং মাঝে মাঝে জীবিত মানুষকে যেমন আমরা দেখা সাক্ষাৎ করতে যাই যায় না দেখা করতে যাই কিনা কেমন আছে খবর নি তার জারতে যায় জারত মানে দেখা সাক্ষাৎ করা ঠিক মৃত্যুর পরেও মাঝে মধ্যে তার কবরে গিয়ে তার জন্যে দোয়া করা সালাম বলা তার জন্যে আল্লাহর কাছে মানুষের রাত কামনা করা তার জন্যে দোয়া করে তার সঙ্গে মাঝে মাঝে সাক্ষাৎ করা যেটা তার পরকালের জন্য অত্যন্ত জরুরি এবং প্রয়োজন মৃত্যু মানুষকে কিভাবে সম্মান করতে হবে কি করলে তার কবরে গ্রহের মাগ হবে এ বিষয়টা ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিক আলোচনার এক সময় এসে যাবে ইনশাআল্লাহ আজকে পাশ্চাত্যের অনুকরণে আমরা যেটা শিখেছি ফুল দেওয়া আর মাঝে তার কাছে গিয়ে কিছু চাওয়া तर नाकोर भाग चा निस्संदेह इसलाम परिपन्थी कंक्षिप्त आलोचना कर मृत्यू आगे की जीवित जरा तरफ जिनियर त्याग चले जाने कीरकार अल्लाह रबुल आलमीन मानुष्य जीवनता के दूभागे भाग कर एक हलो इहलौकिक एक हल परलौकिक दुनिया भी जिंदगी आखिर आंदगी जो मानुष मारपेटे दुनिया आसे तक शुरू हुए कबरे जावा मृत्यु हवा पर दुनिया मृत्युर पर शुरू आलमी बरग्रास परकाल दुनिया अल्लाह रब्बुल्ला आलाम प्रति मानुष जीवन एवं मरण के अवधारित दिए ये परीक्षा करार जमे कारण मृत्यु पर हिस निकाश जदिनी ना होत भलोमंद को खबर रखत ना শেষ আছে বলে একটা কথা না থাকলে কেউ কিন্তু ভালো কাজ এবং মন্দ কাজ এটাকে যাচাই বাচাই করার কোনো কোন চিন্তাভাবনাই করত না আল্লাহ আল্লাহরুল সুরা মূলকে বলছেন আল্লাহরুল আলমিন যেই মহান রব্বুল আলমিন তোমাদের জন্য জীবন এবং মরণকে সৃষ্টি করেছেন কেন লিয়াবুল আকুম তোমাদের পরীক্ষা করার জন্যে ইসলাম বিদ্বেষী কাজ করে যাবে মনকার ফায়শ এবং অশ্লীল কাজে ডুবে থাকবে জাহান্ন ওই কবর কিন্তু তার প্রথম মঞ্জিল এখানে কি হয়ে যাবে তার জাহান্নামি জিন্দিগি শুরু হয়ে যাবে এই तीन प्रश्न उत्तर जो दी तुम्हार प्रभुना तीन टी प्रश्न उत्तर दीते जहान नाम से आजा भोग शुरू हो जाए कबर थे आलिस कबर प्रथम मजदिल एखे जदि क्यों पारे बाकी सब पार हो जाए এই জন্যে এই কবরের প্রস্তুতির জন্য আমাদের সবসময় কি থাকতে হবে আমাদের সচেষ্ট থাকতে হবে আল্লাহ অন্য জায়গায় বলছেন জীবনকেই মৃত্যুর সাজ রাখতে হবে অন্য জায়গায় বলো কুন্তুম ফি বরুজিমুশাই যদি ওই লহার সুন্দুকের মধ্যেও ঢুকে থাকো তবু তোমাদের মৃত্যু তোমাদের কি করবে তোমাদেরকে মৃত্যুর গাছ থেকে তোমাকে রেহাই পাওয়ার আল্লাহ তোমাদের পরীক্ষা করবেন একদিন তোমাদেরকে আমার কাছে ফিরে আসতে হবে আল্লাহর আলম সুরাম পঁচিশ নম্বর এই দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে আর কি কিন্তু এই দুনিয়াটা কিন্তু অত্যন্ত ক্ষণিকের জন্য অল্প সময়ের জন্য আল্লা রসুলের দরবার এসে দেখলেন আল্লাহ রসুল ওই চাটার উপরে শুয়েছিলেন সমস্ত শরীরের মধ্যে চাটায় দাগ পড়ে গেছে তোষ ছিল না স্পঞ্জের গড়ি ছিল না খাট পালন ছিল না जरत तुम्ला चढ़ जा रास्ता दिए ट्रायडे क्लान श्रांत गाचर नीचे किन के विश्राम कर রাস্তা দিয়ে যাচ্ছে ট্রাইড হয়ে গেছে নেমে একটা গাছের নিচে ছায়াতে একটু রেস্ট করছে মারা হায়ের পরে ওই গাছের নিচে কি থেকে যাবে নাকি সারা জীবন থাকবে কিছুক্ষণের জন্য অল্পক্ষণের জন্য ওই গাছের নিচে কিছুক্ষণ থাকার পরে যখনই তার রেস্ট হয়ে যাবে আবার তার গন্তব্যস্থল আসল স্থানে বাড়িতে তাকে পৌঁছতে হবে ঠিক ওই ব্যক্তির মতো ওই মোসাফিরের মতো আমি তো ওই মোসাফিরের মতো যে মোসাফির রাস্তায় চলতে গিয়ে গাছের একটি নিচে একটি গাছের নিচে কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপরে তো মারা হওয়া এই গাছটির মোহব্বত একজন মুসাফিরের দুনিয়া তুলফির দুনিয়া কাহাবেন এই দুনিয়ায় তুমি কি হয়ে যাও একজন মুসাফিরের মতো হয়ে যাও আ মুসাফির কিন্তু সময় সফরেই থাকে না কাজ শেষ হলেই চলে যায় এটা আসল জায়গায় তবে বন্ধুগন যার বাড়িটা ভালো থাকে তাকে বাড়িতে ফিরে যেতে খুব মজা লাগে ঠিক না বাড়িতে যদি সুন্দরী নাই থাকে এর কন্ডিশন থাকে খাওয়া দাওয়া সব প্রস্তুত থাকে হ্যাঁ ওই বাড়িতে ফিরে যেতে মানুষ মজা লাগে আনন্দ পায় কিন্তু বাড়িটা যদি কি হয় ভাঙ্গাচুরা হয় গেলে যদি বইয়ের ঘিন ঘেনি ঘেন ঘেনি শুনতে হয় ওই বাড়িতে কিন্তু যেতে কেউ মজা পায় না এজন্য আপনার সেই সাড়ে হাত মাটির ঘরটি যদি সুন্দর করে যদি আপনি নির্মাণ করতে পারেন তাহলে ওইখানে যাওয়ার জন্য আপনি যে কোনো মুহূর্তে আপনাকে ভালো রাখবে কিন্তু এই মরণ বিষয়টা মৃত্যু বিষয়টা কাতর এই জন্য কেন্দ্র করে বহু সিরিক বহু বিদাস বহু সিরিক এবং বহু অপসংস্কৃতি অপসংস্কৃতি এবং গালগল্প অনেক কিছু আমাদের মধ্যে ছড়িয়ে আছে ইসলামের কোরআন এবং আলোকে কোন কোন কাজগুলি করা যায় এবং কোন কাজগুলি করা যায় না কোন কাজগুলি করলে আমাদের জন্য কল্যাণ হয়েছে, কোন কাজগুলি করলে অকল্যাণ রয়েছে এই স্পর্শ কাতর বিষয়টাকে যে যেটাই যখন করেছে ওটাই আমরা মনে করেছি ওটাই মনে হয় শরীয়ত কিন্তু শরীয়ত স্পর্শ কাতরতার সঙ্গে আপনার মনের রুচি সঙ্গে আপনার রুচির সঙ্গে কোন সম্পর্ক রাখে না আপনার রুচিসম্মত হলে ইসলামের রুচিসম্মত হবে না বলেন ইসলামের রুচিসম্মত হলে ইসলামের যদি সেটাকে পছন্দ হয় তাহলে আপনার পছন্দ হতে হবে যদি আপনার মনে সেটাকে ভালো না লাগে এই আসুন আমরা এটাকে ধারাবাহিক আলোচনায় যাওয়া যায় প্রথম আমরা আছি সাধারণ সেই পৃথিবী থেকে যখন কেউ চলে যায় তখন একটা অসিলার মাধ্যমে কিন্তু যায় অশ্লীলা মানে একটা কারণ কোনো একটা কারণ হয়ে কোন একটা অ্যাক্সিডেন্ট বেশিরভাগই অসুস্থ হয়েই কিন্তু এই দুনিয়া থেকে বেশিরভাগ মানুষ যায় ঠিক কিনা এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ্লামের মাথা ব্যথা হলেও তিনি কি করতেন মৃত্যুর কথা স্মরণ করতেন ভাবতেন যে হয়তো এখানেই আমার এই জিন্দিগির দুনিয়ার জিন্দিগি আমার শেষ হতে যাচ্ছে বুঝতে পারলেন মা এ সারাদি আল্লাহ আনহাই কিন্তু বলছেন আসা আমার মাথা চরম ব্যথা আল্লাহ রসুল নমাজ পড়াতে গিয়েছিলেন তো বললেন আল্লাহ রসুল আস্তা আমারও মাথা ব্যথা মানে মজাক করতেছিলেন রাসুল বললেন ভালই তো হবে তুমি যদি মরে যাও তাহলে আমার নিজের হাতে তোমাকে গোসল দিব কাফন পরাবো আমি তোমাকে জানাজার জানাজার নাজ পড়াবো হাতে তোমাকে তোমাকে কাফন দাপন করে আসব। মজাই মজাইত হবে আমি যদি মারা যাই তাহলে আপনি আরেকটা বিয়ে করতে পারবেন ইস্বামী স্ত্রী তবে রাসুল সরাসাল্লাহ মজা করাটাও হাবির সেটাও শরীয় সেটাও পতনীয় যাই হোক মানুষ সাধারণত এই দুনিয়া থেকে যখন যায় একটা কারণ হয়ে অসুস্থ হয়ে কিন্তু ইন্তকাল করে यह क्यों असुस्थ पड़े तरह की दरकार एट करी प्रथम कह जख क्यों असुस्थे तक ताक अल्लाह रब्बुल आलमीन भाईसाला के मिले ध्वज धारण करते आल्ला सम्पर्वनाधारणा रखते हैं इन शाह आल्ला रबुल आलमीन आमा करब रहामेंटा के ढेब यह आल्ला रसुल्ला सल्लम बोलते কিছু মন্দ থাকে কিন্তু মমিনের পুরা বিষয়টার মধ্যে কি থাকে কল্যাণ নিহত থাকে ইন আশা বা যদি কোন ভালো কিছু তার ভাগ্যে জুটে আল্লাহ সুক্রিয়া করে তো সুক্রিয়া করলে কি আল্লাহ খুশি হবেন না এর তার রয়েছে। মধ্যে আর যদি কোন অমঙ্গল যদি অন্যায় কিছু যদি তার ক্ষতিকর কিছু তার ভাগ্যে জুটে তো সবার ধৈর্য ধারণ করে ফকায় না খাই এর মধ্যেও তার কি কল্যাণ রয়েছে আল্লাহ অবশ্যই সোয়াবির ধৈর্যশীলদেরকে শুভ সংবাদ জানাও সোয়াবির আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে রয়েছেন তাহলে দুঃখে থাকলেও করলাম আর বিপদ আছে ধৈর্য ধারণ করলাম কিছু যদি ভালো কিছু পেয়ে যাই তো লাফাই উঠে কি করে চলো কত অশ্লীল দায়া কোথায় কি আছে খারাপ কাজ আছে সেখানে চললো হয় কি না যদি টাকা হয়েছে একটা খারাপ কিছু কিনছে বা খারাপ এটা কিছু করবে এই জন্যে এবং আল্লাহ সম্পর্কে আপনার ভালো ধারণা থাকতে হবে আল্লাহ রাসুল কেউ যখন মারা যাবে তখন যেন আল্লাহ সম্পর্কে রাখে ধারণা ভালো রাখে হাদিস দুইটি ইমাম মুসলিম বাইহাকি এবং আহমাদ বর্ণনা করেছেন দ্বিতীয় যেটা কাজ হবে যে আল্লাহর আপনাকে ভয় এবং আশা দুইটা রাখতে হবে ভয় মানে আপনার পাপ নিয়ে চিন্তিত আল্লাহ আমার এই পাপ কিনা অনেক পাপ হয়েছে এবং আল্লাহর দয়ার কথা আপনাকে আশাও থাকতে হবে যে আল্লাহ আল্লাহকে মাফ করবেন হজরত আনাস থেকে বর্ণিত আন্ন দেখা আল আলা একজন যুবক ঠিক মমূর্ষ অবস্থায় মারা যাচ্ছে ওই মুহূর্তে আল্লাহ রাসুল সাল্লাহ না আল্লাহ রাসুল সাল্লা সাল্লাম কে অসুস্থ হলে পরে আসতেছে যে আপনাকে সেই অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া রোগী ব্যক্তিকে দেখতে যাওয়া তাকে সান্তনা দেওয়া তাকে ধৈর্য ধারণ ধৈর্য দেওয়া তাকে সান্ত্বনা দেওয়া তার জন্য চিকিৎসার ব্যবস্থা করা একজন এটা দায়িত্ব হাক মুসলিমিমের একজন মুসলিম আর একজন মুসলমানের ছয়টা হক রয়েছে একজন মুসলমান আর একজন ছয়টা হক রয়েছে তার মধ্যে একটা হক হলো একটা হক হলো আমার যদি অসুস্থ হয় তাহলে তাকে দেখতে যাওয়া কিছু ফল ফুল আর কিনে নিয়ে যাওয়া প্রয়োজনে কিছু ওষুধ পানি নিয়ে যাওয়া কিছু হয়তো ভালো খাওয়া দাওয়া নিয়ে যাওয়া এই জন্য এখানে দেখবেন আপনারা দেখেছেন কিনা কোনো সময় হসপিটালে দেখবেন মাসা এখানে এইখানে রাত্রি স্বজনরা কেউ যদি হোটেলে মনে হসপিটালে থাকে আর আপন একদল যাচ্ছে আসছে দেখতে যাচ্ছে তাকে সান্ত্বনা দিচ্ছে এটা নিয়ম রাসুল্লাহ ওই যুবকের কাছে যখন মৃত্যু অবস্থায় তখন মৃত্যু মানে ঠিক মারা যা অবস্থা আল্লাহ বললেন কেমন লাগতেছে কথম আমি আল্লাহর কাছে আশাবাদী ইনশাআল্লাহ তিনি আমাকে কি করবেন আশাবাদী মানে ইনশাআল্লাহ তিনি আমাকে কিন্তু আমি এর সঙ্গে আমার পাপের কথা আর ভয়ও করতেছি তাহলে আপনাকে ভয় এবং আশা রাখতে হবে ওই অসুস্থ অবস্থায় এই মুস অবস্থায় কোন বান্দার অন্তরে যদি ওই দুইটি গুণ জমে একজাগে একত্রিত হয় কি ভয় এবং আশা তাহলে আল্লাহ রব্বুর আরাম কি করবেন তার আশা পূরণ করবেন এবং তার সে যা ভয় করছে সেই ভয় থেকে তাকে নিরাপত্তা দান করবেন আল্লাহ তাহলে এই অসুস্থ অবস্থা কিন্তু করে। আত্মীয় স্বজন বলে আল্লাহ বলে এই ধরনের ধ্বজ ধারণ করতো আল্লাহ সম্পর্কে আপনাকে ভাবনা ধারণ রাখতে হবে আশা রাখতে হবে ইনশাল্লাহ এবং মনে রাখতে হবে অসুখ হলে কি হয় মানুষের পাপ মুক্ত হয় পাপ মোচন হয়ে যায় অসুখের মাধ্যমে আল্লাহ রব্রেন আছে যে আল্লাহ করসুখ দিয়ে তার পাপ কি করে এই দুনিয়াতেই ক্ষমা করি এই জন্য অধৈর্য হওয়ার এবং অন্যান্যরা বর্ণনা করেছেন এরপরে যেটা কাজ হবে যদি চরম পর্যায়ে পৌঁছে যায় মারাত্মক পেটের ব্যথা মাথার ব্যথা বা এমন অসুখ যেটা সহ্য করা যাচ্ছে না অসহ্য এই মুহূর্তে মৃত্যু কামনা করা যাবে না আপনি বলবেন আল্লাহরে মেরে চাল অনেকে পেটের মধ্যে ছুরি মারে অনেকে আত্মহত্যা করে এই অবস্থায় পেপারে দেখেছিলাম নীলফাবারি বা এক ভদ্রলোক পেটের খুব বেতা নিয়ে হত্যা করলে আত্মহত্যা আত্মহত্যা করে এই জন্য রাসুল্লাহ সাল্লাম উমুল ফাজল উমুল ফজল ফজল হচ্ছে রাসুলের চাচাতো ভাই আব্বাসের ছেলে ফজত আব্বাস রাজুর ছেলে দেখেনা আর সহ্য করা যায় না সকাল আল্লাহ রসুল আল্লাহ রসুল চাচাকে বললেন মৃত্যুকে কামনা করবেন না যদি আপনি ভালো ব্যক্তি হয়ে থাকেন আপনার জন্য মঙ্গল মঙ্গল কিনা আর যদি আপনি খারাপ কিছু করে থাকেন তাহলে আপনি এই খারাপের জন্য হজরত আনার থেকে বর্ণনা করছেন এবং এখানে আছে যদি কাউরি মৃত্যু কামনা করতে হয় তাহলে কিভাবে কামনা করবে একান্ত পারছে না এতটুকু ইমান মজবুত না যে না আল্লাহ দেখলে হবে যদি মৃত্যু কামনা করতে হয় তাহলে কি ভাই বলতে হবে যদি একান্ত মৃত্যু কামনা করতেই চাই তাহলে কি বলবে দু নেন আল্লাহ মা কান আতিল হায়াতলি অতি মা কানাতিল হায়াতলি আল্লাহ যদি আমার জিন্দা থাকাটাই মঙ্গল হয় রাখো কামনা করছেন না কারণ ভালো বন্ধু যে কোনটা আছে তুমি জানো আল্লাহ যদি জিন্দা থাকাই মঙ্গল হয় তো জিন্দা রাখো আর যদি মৃত্যুটাই আমার জন্য মঙ্গল হয় তাহলে তুমি আমার মৃত্যুদান করো আল্লাহর কাছে ছেড়ে দেন বুঝতে পারলেন এরপরে চার নম্বর যেটা কাজ হবে যদি কারি হাত আপনার উপরে থেকে যায় কার যদি ঋণ থেকে যায় যদি সম্ভব না হয় তাহলে আপনার ছেলে বা যারা আপনার পরবর্তী ছেলে মেয়েরা আছে বা চা বা ভাই বাবা যারা থাকবে আর কি তাদেরকে ওসিয়াত করে দেওয়া যাতে করে আপনার ওই পাওনা দাওনা কি করে দায় পূরণ করে দেয়াল্লাম বলছেন যদি কোনো ব্যক্তি কোন ভাইয়ের উপর অন্যায় করে থাকে তার সম্মানের ক্ষতি করে থাকে আপনার কেমত কবে যেজন আপনার মৃত্যু এখান থেকে শুরু হয়ে গেল আপনার শুরু হয়ে গেল ক্যামত দিন যেই দিন আপনার কোনো টাকা পয়সা থাকবে না কোনো কাজে কেউ আসবে না সেই দিন আসার আগে তোমার যে হাত মানুষ আদা করে দাও কেমত দিয়ে শোধ করতে পারবেন না যদি ভালো আমল থাকে আপনার কি নাই কি কেটে দিবে তাকে ওই আল্লাহনাদার তাহলে ওই ব্যক্তির যে পাওনাদার তার পাপ গুলিকে কেটে ওয়ালিকুম আসসালাম পাপ কেটে ওই ব্যক্তির ঘাড়ে চাপাই দেওয়া হবে কেমন করো কা এবং তোমরা জানো কে কোন ব্যক্তি আসলে মিসকিন কে জানো কি ফকির কে জানো কাল আল মুহু বলে আমাশুল্লাহ আমাদের মধ্যে তো গরিব ওই ব্যক্তি তো ওই ব্যক্তি যার টাকা পয়সা নাই কোনো কিছু নেই আসবিস ওই ব্যক্তি যে কেমতের দিন আসবে সলা পড়েছে অনেক মাসাল রোজা রেখেছে জাকাত দিয়েছে নে কেমতের দিন হাজির হবে কিন্তু এসে কইবে একজন এসে বলবে আল্লাহ খেয়েছিল আমার মেরেছিলাম মিন ওহাদামিনী সবাইকে তার ওই নেকি ওই যে নামাজের নেকি জাকাতের নাকি যদি শেষ না হয় আর যায় তখন কি করবে ওদের পাপ গুলিকে এর ঘাড়ে চাপাই দেওয়া হবে তুমি হাফিন্নার এরপরে তাকে জাহান্নে নিক্ষেপ করা হবে না মুসলিম শরীরের হাতে আল্লাহ রাসুল কেউ যদি কেটে যায় আর নাই পাপের বোঝা নিতে হবে এই জন্য মনে রাখতে হবে কেউ যদি কেউ যদি ইচ্ছা থাকে যে আমি এটা পরিশোধ করব। কিন্তু করতে পারছে না আটজন আছে দিতে পারবে কিন্তু তারপরেও দিচ্ছে না দুজনের মধ্যে পার্থক্য আছে আল্লাহ বলছে তাহলে আমি নবি তার ওয়ালি অর্থাৎ বাইতুল মাল থেকে কেটে তাকে দিতে হবে কেউ যদি এমন হয় এই ব্যক্তি যে সে ঋণ দিতে সচেষ্ট ছিল কিন্তু দেওয়ার ক্ষমতা হয় নাই তাহলে যে কাজে ই থাকবে দায়িত্বশীল থাকবেন বাইতুল মাল থেকে কেটে তার ওটা ওমাম্মা আর যে ব্যক্তি টালমাটল করেছে না আজ নাই কাল পরশো এটা না ওটা পরে কিনা এই ব্যক্তির ওই কামত্য দিন ওই নেকি কেটে কি করা হবে দেওয়া হবে নানান সেজন্য কিন্তু কোন টাকা পয়সা থাকবে না এরপরে যেটা কাজ যে যারা আত্মীয় স্বজন আত্মীয় স্বজনের জন্য কিছু ওসিয়াত করা যা আত্মীয় স্বজন যদি যারা থাকে জাতীয় সজন যারা মনে করেন আপনার উত্তরাধিকারী সূত্রে যারা কিছু পাবে না যেহেতু মনে করেন আপনার ছেলে আপনার যুবক দশই মারা গেছে তার ছেলে মেয়েরা আছে অ্যাতিমরা এরা কিন্তু কোরআন হাইসের দৃষ্টিতে কিছু এরা পাবে না যদিও বাংলাদেশের সরকার এই ইসলামী আইনের বিরোধিতা করে তার আইন বানিয়ে রেখেছে যেন পাবে আমাদের বলে ঠিক না। তো এইখানে দাদার পরীক্ষা আছে আপনার হয়তো একজন আত্মীয় আছে গরিব আপনার সম্পর্ক আছে অনেক তাহলে আপনি যারা উত্তরাধিকারী সূত্রে যাদের হাত পোড়া বন্টন আছে এদের ব্যতিরিক যাদের কথা নেই তাদেরকে আপনি কি করেন হসিয়ত করে যাবেন এটাও আপনার একটা কি প্রয়োজনীয় কাজ যেটা আপনি অসুস্থ এই অবস্থায় থেকে যান আল্লাহরুল্লা আলমিন এই অসিয়াত করার জন্য অসিয়াত আমাদের অসিয়াতনামা লিখে যা এবং পরে আস্তে অসিয়নামা লিখার কথা এই অসিয়াত আমাদের করতে বলেছেন এবং এই অসিয়াত যখন করবে ওয়ান থার্ড এর বেশি যেন না হয় তিন ভাগের আপনার সম্পদ মনে করেন তিন লাখ ঊর্ধ্বে আপনি এক লাখ টাকা দান করতে পারেন বা জমি বা যেকোনো জিনিস আপনি মসজিদে মাদ্রাসায় যে কোনো জায়গায় আপনি দান করতে পারেন কিন্তু ওয়ান থার্ড এর বেশি যেন না হয় হজরত এবং এমন অসুখ হলাম যে আর বাঁচব না মনে হল যে আমি আর বাঁচবো না সাদানি রসুলাম আল্লাহ আমাকে দেখতে আসলেন দেখেন হজের সময় হজের সময় আমরা শোনাচ্ছি আমরা এখানে বন্ধু বান্ধব থাকি এখনই তুমি অসুখ জানি না আপনার প্রতি হক তার আপনাকে তার পরিচর্যা করা তাকে দেখাশোনা করা তার চিকিৎসার ব্যবস্থা করা কাজ বাদ বাদ দেন যান আপনি তাকে হসপিটালে নিয়ে যান যান আপনি আপনার মুদি ফোরমেনের কাছে তার ব্যবস্থা করেন এটা দায়িত্ব একজন মমিনা আর একজন জন্য সকল তো ইয়ারসুল্লাহ আলমকে হে আল্লাহ রেসুন তাহি বলছেন শাহুক আমি বললাম ইয়ারসুল্লাহ আমার অনেক সম্পদ আজকাল আমরা বলি খালি নাই নাই নাই কম ঠিক কিনা দেখেন বলতেছেন আল্লাহ রসুল আমার অনেক সম্পদ না কেউ নাই একজন মেয়ে যদি শুধু থাকে তো কত পাবে একজন মেয়ে যদি শুধু থাকে তাহলে পাবে তিনের এক ভাগ চলুস না একজন মেয়ে যদি হয় তাহলে তিন ভাগের দুই ভাগ পাবে তিন ভাগের চলু নিষ্পবে অর্ধেক একজন মেয়ে যদি হয় তাহলে অর্ধেক পাবে আর যদি দুইজন মেয়ে হয় তাহলে আর ছেলে মেয়ে হলে আপনার ছেলে ডবল পাবে হাফ পাবে তার যাই হোক আমার একজন মাত্র মেয়ে এত সম্পদ কি করবো হ্যাঁ আপাও বে তুলি আমার তিন ভাগের দুই ভাগ মাল আমি করে দিই আল্লাহর পথে দান করে দিই বা আত্মীয় স্বজনকে দান করে দিই এক ভাগ গান করে দি কয়লা তিন ভাগের এক ভাগ করো তু কাতির কিন্তু তিন ভাগের এক ভাগটাও অনেক বেশি একটাই তো কম করো তাহলে যাই কিন্তু এর চাইতে কম করে উত্তম ইন্নাকা ছেলে মেয়েদেরকে তাদের সংকট দিয়ে তাদের বড়লোক বানিয়ে ছেড়ে যাবে এটাই উত্তম ওর চাইতে যে তুমি মরার পরে তারা মানুষের দরবারে গিয়ে হাত বাবারে কিছু দাও এই সম্পদ তৈরি করা ছেলে মেয়েদের এটা বাবার উচিত দায়িত্ব আর সবকিছু রাখো আল্লাহ রসুল বললেন জেনে রাখো যা কিছুই তুমি আল্লাহর পথে দান করবে এটা তুমি সব পাবে হাতটা লোক এমনকি ভালোবেসে তোমার স্ত্রীকে এক লোক মা ভাত দেবে বা একটা কিছু মুখে ওটাও তোমার কি দান হবে সেটাও তুমি কি পাবে সবহান এবং করেছে। তাহলে করা এবং ওসছেদ জাতি করে কি না হয় ওয়ান থার্ডে বেশি না হয় ওসেদ তামা যখন আপনি ওসছেদ করবেন তখন দুইজন সাক্ষী রাখবেন না হলে ভেজাল হবে আবার পরে হ্যাঁ দুইজন সাক্ষী রাখা এরপরে যেটা কাজ সেটা হলো যে অসিয়তামা আপনি অসিয়ত না হয় এক কি পোলার নামে সব লিখে দিল মেয়েদের না নামাতে কোনো প্রকার জুলুম করা চলবে না কাউকে বেশি দিবেন কাউকে কম দিবেন না আল্লাহ কন্টেন্ট করে দিয়েছেন যার যেটা ভাব ঠিক ওইটা আজকে সে করতে আসবেন পোলাদের নামে বাড়ি গাড়ি জমি সব লিখে দিল আর মেয়েদের নামে অল্প কিছু জায়গা টাকা দিয়ে হাতটা ধরে মাছ চাই হ্যাঁ হাজ করে যদি আসবে মাইয়ারা আর কি দেখতে আসে না মেয়েরা মারা গেলে কয় বই আমি না জামাই জানাজানবাবুরা কয় আর কয় আমার দাবি থেকে গেল দেখা যায় বইয়ের সেই ঋণ ওই মোহরানা এখনো দান এখনো পরিশোধ করে নাই হ্যাঁ এই ধরনের কোনো যাতে করে জলুম না থাকি এই জুলম করা সম্পূর্ণ নিষেধ আল্লাহ করা যাবে আমার এই বাচ্চার নামে আমি একটা কিছু দান করে চাই আল্লাহ রসুল বললেন তোমার আর বাচ্চা নাই হা আছে তো কয় চলবে না কই না আমার স্ত্রী মানে ছোট ঘর পরের স্ত্রী ছোটের ঘরের পোলা আরকি আগের ঘরের পোলাকে এরম করে না অনেকে আছে না পরের স্ত্রীর ছেলে মেয়েদের সবকিছু লিখে দেয় প্রথমে সবনি যেন রাস্তার মধ্যে তাদেরকে ভিক্ষার ঝুলি নিয়ে তাদের ঘুরতে হয় করে না হ্যাঁ আল্লাহ রসুল বললেন এবং বলছেন যে আপনাকে সাক্ষী রাখতে হোক বলেছে আমার স্ত্রী কয়ে দেখো তুমি যদি এটা করো বিরাকরণ নেই যাও তাকে অস্বাধ আল্লাহ রসুল বুঝালেন এই জন্যে কোনো প্রকার জুনুম করা যাবে না আল্লাহ রসুল্লাম বলছেন নিজের ক্ষতি করা যাবে না অন্যেরও ক্ষতি করে দেবে না কেউ যদি কঠিন করে কেউ যদি আল্লাহ রসুলের বিরোধিতা করে তাহলে আল্লাহ করবেন এরপরে যেটা কাজ হবে দেখুন একটা আপনাদের আদেশ শোনাই ইমরাজ হোসেন বলছেন আগ্না একজন মানুষের ছয়টা গোলাম ছিল তার ছয়টা আজাদ করে দিয়ে গেছে হয়তো ছেলেমেয়ের উপরে বাচ্চা আল্লাহ রসুলের কাছে এসে হাজির হলেন আল্লাহ মাস না তো তার আত্মীয় স্বজনরা এসে যারা উত্তরাধিকারী তারা এসে আল্লাহ রসুল বললেন যে এই কাণ্ড করেছে আল্লাহ রসলিবার লটারি করলেন লটারি করে দুইজনের নাম কিসে উঠল আজাদের দুজনকে আজাদ করে দিলেন আর চারজনকে ফিরিয়ে দিলেন ওই আত্মীয় শাসনকে যাও ভাগ করে নিও তোমার আপনার সম্পদ আছে সবকিছু লিখে দিলেন মসজিদে বাস্তব করারতে হবে না কারণ সেটা অন্যায় এরপরে অচেতনামায় আর জিনিস উচিত যেহেতু আজকাল সন্ন্যতের তৈরিকা আমাদের নাই বেশিরভাগই বেদাত আমরা বেদাতে ফেঁসে আছি এজন্য আরেকটা অসে লেখা উচিত সেটা হলো কি আমি মারা গেলে অবশ্যই কোরআ এবং সেহাদেশের আলোকে সুন্নত মোতাবেক জন্য আমার বাকি কাজ তোমরা সমাধান করো কোনো প্রকার চিল্লা চিল্লি কাঁদাকাঁদি হ্যাঁ হৈ আর মেহলাম আর কুলখানি বেদাতি যত অনুষ্ঠান আছে সবগুলি থেকে আমাকে মুক্ত রাখবে এটাও রেখা লেখা রাখা উচিত এজন্য জন্য সাহাবাই ক্রাম কি করতেন অশেতনামা লিখে যেতেন আমার কবরটা করবে কেবলার দিকে একটু ভিতরে ঢুকে আর কি এখানে হয়তো আপনারা দেখেছেন মানে সজি যেটা আমাদের সাধারণত করে থাকে তো মাটি যদি শক্ত হয় তাহলে ভিতরে করা যেতে পারে আর বালি হলে সোজা সজি এভাবে তোমরা করবে কেমা আসনী আসুল ইসলাম যেমন আল্লাহ রসুলের করা হয়েছিলাম উ মুসা মৃত্যুর সময় করতেছেন খবরদার যখন তোমরা আমাকে জানা যায় নিয়ে যাবে তখন তাড়াতাড়ি করে নিয়ে যাবে কোন প্রকার ওই ধূপ বাতি আর আগর বাতি যারাই নিয়ে যাবে না আমার ওই জানাদার সাথে আমার কবরে এমন কিছু দিবে না যেটা মাটি আর আমার মধ্যে কি হবে কি হয়ে যাবে একটা আর হয়ে যাবে আমার কবরে তোমরা কোনো প্রকার ঘর বাড়ি বানাবে না এবং আমি আল্লাহকে সাক্ষী রাখছি যারা মাথা কামাই দেয় যারা চিলাফাটা করে আর যারা চিল্লাহিল্লা করে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই বললেন সবাই আপনি কি এটা আল্লাহর কিছু শুনে বলছেন বললেন হ্যাঁ রাসুলাম এগুলি আমি আল্লাহ রাসুল থেকে শুনেছি এইভাবে এবং এখানে আরেকটা কথা মনে রাখতে হবে যে আল্লাহর কাছে তোবা করতে হবে এর আগে আপনাদের একসঙ্গে হয়তো আমি আলোচনা করেছিলাম তোবা যে সর্ত রয়েছে এক নম্বর সর্ত যদি মানুষের হক সেটাকে আদা করবেন এরপরে যে সমস্ত পাপের কাজ করেছেন সেই পাপ থেকে আল্লাহর কাছে আপনার কাছে আপনি কি করতে হবে লজ্জিত হতে হবে এবং নিজেকে ধিক্কার দিতে হবে যে আমি কেন এই সমস্ত অন্যায় করেছি দুই নম্বরে দুই নম্বরে ওই পাপের কাজগুলি ছেড়ে দিয়ে ছেড়ে দিতে হবে এবং তিন নম্বরে আল্লাহর সঙ্গে অদা করতে হবে আল্লাহ আমি আজ দিন এই সমস্ত কাজ করব না তবে মনে রাখতে হবে তোবা যদি মৃত্যুর গড়গড়া চলে আসে তাহলে তোবা কবল পাবে না মৃত্যুর গড়গড়া আগেই আপনাকে তোবা করতে হবে এই শর্ত সাপেক্ষ যদি মৃত্যুর আগে যদি কেউ তবা করতে পারে ইনশাআল্লাহ আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা করবে এরপরে যদি এখন তো অসুস্থ অবস্থায় ঠিক না আলোচনা হলো আমাদের এখন মনে করেন একেবারে শেষ সময় গড় গড়া মৃত্যুর গড় চলে এসেছে তাহলে যারা উপস্থিত তাদের করণীয় কি এটা ছিল অসুস্থ ব্যক্তি এবং তার তাকে দেখাশোনা করবে কিন্তু মৃত্যু যে ব্যক্তি মারা যাচ্ছেন যার এখন একেবারে মালাকুল মাত এসে উপস্থিত হয়েছে এই সময় যারা উপস্থিত তাদের করণীয় কিছু কাজ হয়েছে প্রথম কাজ হলো তাকে শাহাদাঁতের কালকেই দেওয়া শাহাদাতের সাadatil talqin dawa kar Allah rasul bolchen lakkenu mautakum la ilaha illallah man kana akhirakale akhirakalamu la ilaha illallah indal mauti dakhalal janna yawman min ad-dahr wa in asabahu qabla zalika ma asaba Allah rasul bolchen tumra tomader mitro byaktider mane mure jayni mara jala mara jachhi e muhurte taderke la ilaha illallah talqin dao karon jakshesh kotha যদি মনে করেন সে সে লাহ পড়েই মারায় আর যদি তার পাপ থেকে যায় তাহলে দেখায় জান্ না যে ব্যক্তি একথা জানবে যে আল্লাহ ছাড়া সত্যিকারের অন্য কোনো এলাহ নেই তাহলে একদিন সে জান্নাতে সে জান্নাতে প্রবেশ করবে এই হানিসটা মুসলিম শরীফে বর্ণিত হয়েছে এরপরে যেটা কাজ হবে তার জন্য দোয়া করা তার জন্য দোয়া করা এবং মানে খারাপ কিছু না বলা অনেকে গিয়ে ও লোকটা তো খারাপ ছিল তুমুক ছিল যদি একান্ত খারাপও হয় আপনি চুপ থাকেন ঠিক না ভালোই বলা সে তার কিছু না বলা আল্লাহ রাসুল সাল সাল্লাম বলছেন হাদিদিন কোন অসুস্থ ব্যক্তি বা মৃত্যু ব্যক্তির সামনে যদি তোমরা হাজির হও তা কখন লোকের রাখ তাহলে ভালোই বলার চেষ্টা করো কারণ তোমরা যা বলো এর উপরে ফিরেস্তারা আমিন বলে আল্লাহ কৌই করে নাও আমিন মানে কি আল্লাহ কৌই করে নাও এই জন্য যদি খারাপ কিছু বলো তবে খারাপের জন্য ভালো বলতো এমন কথা না একজন বাদ পার সাহেব বলবেন যে আল্লাহ খুব ভালো লাগছিল এমন কথা বলা সে হবে না এই হাদিস্তাঈমা মুসলিম এবং বাই হাটি রহমতোল্লায় বর্ণনা করেছেন এরপরে যখন আমরা শাহাদিব তখন এ কথা না যে শুধু আমরাই পড়ব বরং তাকে পড়াবো ওই মৃত্যুমুখী এখন যিনি তাকে পড়াতে হবে আনাস থেকে বনিত রসুল্লাহাল্লাম আন্না রাসুল্লাহ আপনি সরাসরি আমার মুন আমি কি চাচা না খালা খা মামা ফকাল খালুন বললেন না আপনি আমার চাচা তোমার জন্য বর্ণনা করেছে তাহলে বুঝা গেল যে লাই শুধু আমরা বললেই হবে না উপস্থিত বরং তাকেই পড়াতে হবে এরপরে যেটা কাজ আমরা অনেকেই করে থাকি কি ওই সময় কোরআন পড়ার ধুম পড়ে যায় আমাদের হাফিজ সাহেবদেরকে ডাকো মুলবি সাহেবদেরকে ডাকো আর চতুর্দিকে গোল হয়ে আগরবাতি জ্বালাই দিয়ে অন্য অন্য পড়ো এটা করা হয় কি না পড়ার ব্যাপারে এবং কেবলামুখী করে দাও অনেকে কেবলামুখী করে দেয় কেবলামুখী করার কোন দলিল নেই সুরাইয়াসিন পড়ার বা কোরআান্তার কোনো দলিল নেই সুরাইয়াসীন পড়া যে হাদিস এসেছে সেই হাদিসটা অত্যন্ত দুর্বল যেটা গ্রহণযোগ্য না এরপরে আমলের যোগ্য না এই عبد الراتب بن عبد الرحمن انه شهد سعيد بن المسيب في مرضه وانده ابو سلامه بن عبد الرحمن فغشى فغشى على سعد اعيذ قام ابو سلامه يحضله فراشه الى الكعبه هذا عبد الرحمن বলতেন যে سعيد بن الله سعيد بن المسيب একজন বড় তাবেয়ি অসুস্থ ছিলেন এবং সেই عبد الرحمن বসে ছিলেন তিনি बेहোশ হয়ে গেলেন তো سلامه بن عبد الرحمن বললেন এবার খুশ ফিরে আসলো ফকালা তুমি আছি কি ব্যাপার আপনারা আমার বিছনাটা বললেন মনে হয় আপনার জানা আপনার জানা অনুসারে এটা করা হয়েছে আমি তাদেরকে অর্ডার দিচ্ছি কেবল বললেন না আমি যেভাবে ছিলাম ওইভাবে করে দাও তাহলে বোঝা গেল যে কেবলামুখী করে দেওয়া সুরাই আসিন পড়া বা হাফেজ সাহেবদেরকে ডেকে এসে কোরআন তেল করা আগরবাতি জ্বালায় দেওয়া এ সমস্ত কাজ বা ওই কি বলে মাথার উপরে কোরআন মাজিদ রেখে দেওয়া আছে অনেক কিছু কিনা এইগুলির কোনাণ নেই এরপরে যেটা কাজ হবে যে যদি কাফের হয় তাহলে তাকে ইসলামের দাওয়াত দেওয়া আপনি অসুস্থ অবস্থায় বা মৃত্যুর কোন কাের যদি মারা যায় তা আপনি কাছে একটা ছোট বাচ্চা আল্লাহ রসুলের হিমত করতো ফুল নবী সাল্লাম কা আজকে সারা বিশ্ব ইয়াহুদিরা কি করতেছে আপনারা তো খবর রাখছেন কিনা সন্তান কোনুল তাকে দেখতে গেলেন ফকা আদা ইন্দারা আসে গে মাথার কাছে গিয়ে বসলেন ফকা হে বাচ্চা হে বাচ্চু বা শিশু বাবা লোক ইসলাম ধরেন তো ইহুদি বাবা বলল ছেলেকে ইসলাম গ্রহণ করে গেল কারণ তারা জানতো যে ইসলাম সত্য ধর্ম এখনো তারা জানে ইসলামের মধ্যে প্রকার প্রকাশন্দ নেই এবং শেষ নবী মোহাম্মা ইসলাম নবীলাম এক আল্লাহ রসুল এই কথা বলতে বলতে বাইর হলেন আল্লাহুল সেই আল্লাহর সমস্ত প্রশংসা যে মহানবুল্লা এই শিশু বালকটিকে জাহান্নাম থেকে দান করলেন আলাম মামার ওই বাচ্চাটা যখন মারা গেল আলা আল্লাহ বলেন তোমাদের বন্ধু তোমাদের সাথে মুসলমান হয়ে মারা গেছে তারা বোকারি হাকিম বাই হাকিম আহম্মদি বর্ণনা করেছেন তাহলে অন্য বর্ণায় আছে প্রশংসা করতেছি যে মোহাম্মদুল আলমিন আমি মোহাম্মদের মাধ্যমে তাকে জাহান্নামের আগুন থেকে আল্লাহ রাসুল সাল্লাহ তার চাচা আবু তালিক বাবা দাদার ধর্ম ছেড়ে দিবেন এটা কেমন কথা যাই হোক শেষ পর্যন্ত কুফুরের উপরে এন্টে কাল হয়েছিল এবং এই জন্যে আল্লাহ সে অনেক সহযোগিতা করার কারণে আমি জাহান্নামী সবচেয়ে জাহান্নামীদের সবচেয়ে সহজ এবং আসাম যেটা আজাব হবে কষ্ট হবে সেটা হবে আবু তালেবের আর সেটা হবে কি তাকে দুইটি লহার জুতা গরম করে দিয়ে পায়ে পরে দেওয়া হবে এবং তার কারণে তার মাথার মগজগুলি টকবগ টকবক করে ফুটবে এটাই হল সবচেয়ে সহজ আজাব ওই জাহান্নামে আর কঠিন কোনটা সেটা আপনারা ভালো করেই বোঝেন তাহলে এই কাজগুলি আমাদের খেয়াল রাখতে হবে যারা উপস্থিত এই মৃত্যুর মুখে যিনি যাচ্ছেন তার ব্যাপার আমাদের খেয়াল করে রাখতে হবে এবার যখন এই দুনিয়া ত্যাগ করবে এবার মনে করেন দুনিয়া ত্যাগ করলো মারা গেল তখন আমাদের কি করা দরকার যারা উপস্থিত তাদের কি করা দরকার প্রথম কাজেই হচ্ছে তার চোখ চোখ দুটিকে বন্ধ করে দেওয়া কি করা এবং তার জন্য দোয়া করা চোখ বন্ধ করা এবং কি করা তার জন্য দোয়া করা উমের সাল্লামা রাজিয়া তালা বলছেন দেখা লড়া সুল্লাহ আল্লাহ আবি সালামা উম্মে সালামার স্বামী আবু সাল্লামার জন্য ইন্তেকাল করলে তার লড়া সুর গিয়ে দেখেন হাজির মারা গেছে গিয়ে হাজির ওখানে তার চোখ দুটি কি ছিলেন যখন আত্মা বাইর হয়ে যায় রুহের দিকে তখন চোখ দেখে থাকে আর এই জন্য চোখ দুটা খোলা থাকে আর মরে গেলে তো শেষ আত্মা নড়াচড়া তর বুদ্ধি এই চোখ খোলাই থাকে এই আল্লাহ কি বলছেন বা আল্লাহ রসুল্লাম চোখ বন্ধ করে দিলেন এই কেউ যদি থাকে তাহলে চোখ করে দিতে হবে এবং তার জন্য দোয়া করতে হবে আমি সংকীত করছি কারণ সব উল্লেখ করলে সময় অনেক লাগবে এরপরে যেটা কাজ এবং তার জন্য দোয়া করেছিল আল্লাহ মহতুল্লাহ আবিসালা আল্লাহ রসুল দোয়া করেছিলেন আল্লাহ মালিসালামা ফাদার মাহদিন অফসাহী কাব্রিহিন এই দোয়াগুলি আল্লাহ রসুল আবু সাল্লামার জন্য করেছিলেন তাহলে আপনি যখন এই মৃত্যু একটি তার জন্য ঢেকে করতে হবে এরপরে যেটা কাজ সেটা হলে একটা কাপড় দিয়ে ঢেকে দিতে হবে পুরো আপদমস্তক পুরা ঢেকে দিতে হবে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এতেকালের পরে মা ইসালা বলছেন হেবুরা বলা হয় ওই যদি মহরিম অবস্থায় ইন্তেকাল করে মনে করেন উমরা করার জন্য এহরাম বেঁধেছিল বাহাজ করার জন্য এহরাম বেঁধে এখন মারা গেছে তাহলে তার মাথা ঢাকা চলবে না আল্লাহ রসুল বলছেন যে যদি কেউ মারা যায় মোহরিম অবস্থায় তাহলে তার কি করা যাবে না মাথা ঢাকা যাবে না এবং তাকে কোনো প্রকার সেন্ট তার করা যাবে না এটা বোখারি মুসলিম হাদিস এরপরে যেটা কাজ হবে সেটা হল যে তাকে এবার তার স্থানে পৌঁছাবার জন্য তার বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য আপনাকে তাড়াতাড়ি করতে হবে আল্লাহর আমাকে আমার ঘরে তাড়াতাড়ি পৌঁছে দিয়ে আসো এবং কেউ যদি কেউ যদি খারাপ থাকে তো বলে তোমরা আমাকে কোথায় নিয়ে যাচ্ছ যাই বলতে থাকে এজন্য আমাদের মনে রাখতে হবে আল্লাহ রসুল বলছি মা তা হাত হাতে যদি মারা যায় তোমাদের তাকে রোকে রেখিও না তাকে বন্ধ করে রেখো না কবরে তাড়াতাড়ি নিয়ে যাও এরপরে যেটা কাজ আমাদের এ হাদিসটা আপনার কাছে উল্লেখ করলাম কিন্তু অন্যান্য সই হাদিসা আছে তার তাকে তাড়াতাড়ি কবরে নিয়ে যেতে হবে এরপরে যেটা কাজ হবে যে ব্যক্তি যেখানে মারা যাবে তাকে সেখানেই সমাধি করা মারা গেল সৌদি পড়াই দেন বাংলাদেশ এটা কিন্তু নিয়ম না নিয়ম হলো যে যেখানে মারা যাবে তাকে সেখানে দাফন কাফন করা ওহুদের যুদ্ধে যে সমস্ত শহীদরা মারা গিয়েছিলেন অনেকে আত্মীয় তাদের আত্মীয় স্বজনকে মদিনায় নিয়ে হাজির তো দেখেছেন আপনারা থেকে দূরে একটু দূরে আল্লাহ রসুল বললেন না যারা আত্মীয় স্বজন নিয়ে এসেছিলেন আপন আপন লাশ বললেন না ফেরত দাও ঘোড়ায় নিয়ে যাও সবাই নিয়ে গেল আবার কোথায় ওহুদে এবং সেখানেই আল্লাহ রসুল তাদেরকে দাপন কাফন করেছিলেন ঠিকইভাবে মা আনহা তার মা তার ভাই মারা গিয়েছিলেন ওই হাবাসা আবেসিনিয়া বাজে ইথুপিয়া তো সেখান থেকে নিয়ে এসে মাঝে এবং সেই কবর দেওয়ার পরে আল্লাহ স্মরণ করে তিনি বলেছিলেন মা আজিদিন আমি ভালোবাসি আমার ভালো এটাই লাগে যদি তাকে তার জায়গাতেই কবর দেওয়া হতো এটা বাই হাকি সৈসে বর্ণনা করেছেন এজন্য যে যেখানে মারা যাবে সেখানেই কবর দেওয়া হ্যাঁ তবে যদি এমন জায়গায় মারা গেছে যেখানে কেউ গোসল দেওয়ার নেই কবর মানে তার দেশে নিয়ে আসবে কিন্তু যদি সেখানে দাফন কাপড় করার নিয়ম থাকে বা সেখানে জায়গা থাকে তাহলে সেখানে তাকে দাফন করতে হবে এরপরে যেটা কাজ হবে যদি তার কোন ঋণ থেকে যায় কি করতে হবে ঋণ থেকে যায় তিনশো ছেলে মেয়েদেরকে রেখে গেছেন আমি মনে করলাম এই পয়সাগুলি কি করি তার ছেলে মেয়ে যারা আছে ওদের কাছে ওদের উপরে খরচ করব। আমি গিয়ে তার ঋণ পরিশোধ করে দিলাম তুমরা যে কাদের দিন সবকিছু আদা করেছি কিন্তু দুইটা দিন আর আদা করি দুই দিন আর পরিশোধ করো সে যা বলেছে সত্যই বলেছে সেই মহিলা সত্য তার সেই ঋণ পরিশোধ করো ক্তির এই জন্য যদি ঋণ থেকে যায় তাহলে সেটা আদা করতে হবে তার সম্পর্ক থেকে এরপরে যেটা মোটামুটি এগুলি হবে আমাদের কাজ এরপর আমরা আসি যারা উপস্থিত থাকবো আমাদের কি করা যায় এগুলি তো করণীয় কি কি কাজ করা যায় আমাদের এগুলি করণীয় আমাদের করতে হবে এবার হলো যে কি কি কাজ করা আমাদের জন্য যাওয়া উপস্থিত যাইজ প্রথমত যাইজ হলো যে তার মুখ খুলে এখন তো ঢেকে রেখেছিলেন পুরাটা ঠিক না ঢেকে দেন দিন ঢেকে দিয়েছেন এবার তার ওই মুখ খুলে কপালের মধ্যে চুমু দাওয়া কি রয়েছে জায়জ রয়েছে এবং তিন দিন যাবত শোক পালন করা কাঁদা যাইজ রেসে কিন্তু চোখ দিয়ে পানি পড়বে অন্তর দুঃখিত হবে কিন্তু কোনহরার কাপড়টা খুলে আমি কাঁদতেছিলাম আব্দুল্লাহ বলছেন সবাই আমাকে নিষেধ করছে এই খবর তো না কিন্তু আল্লাহ রসুল সেখানে উপস্থিত তিনি আমাকে নিষেধ করেন নাই তোমরা উঠারা পর্যন্ত তাকে তাদের দানা দিয়ে ঢেকে রেখেছিল সুলানো যাচ্ছে ঠিক এইভাবে আল্লা চুমা খেয়েছিলেন বলেছিলেন হে আল্লাহ রাসুল আপনি পবিত্র যেমন জীবিত অবস্থায় মৃত্যুর পরও আপনি পবিত্র এরপরে হজরত আজ্লা তালহ মানে ছোটাছুটি করতেছিলেন বলতেছিলেন এবং তিনি বাইরে গিয়ে জনতার সম্মুখে তিনি যারা আল্লাহর ইবাদাখ আল্লাহ চিরজীব চিরঞ্জীব এবং সবকিছুর ধারক তিনি কখনই ইন্তেকাল করেন না এরপর হাজর আয়াত করলেন মরে যাই বা তাকে হত্যা করা হয় তারাও করবে এই জন্য রাসুল সালসাল্লাম একদম তো আসি সাল্লাম কি মারাই যায়নি বা নামাজ পড়েন অনেক কিছু করেন এমনও বলেছে আল্লাহ রাসুল সালসাল্লাম বিবিরের সঙ্গে বাঁকায়দা জে স্ত্রীর সহবাস করেন বলেন এই ধরনের বেআ কথাবার্তা বলতে তাদের এই বাতে আকিদাকে প্রমাণ করতে তারা চায় এর পক্ষে কোন দলিল নেই যাই হোক এই হবে যে কাদার সময় চোখ দিয়ে পানি পড়বে কিন্তু চিল্লা করা যাবে না হজরত রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তাঁর ছেলে যখন ইব্রাহিম মারা গেলে মারা গেল সতেরো মাসের সন্তান তখন আল্লাহ রসুল গেলেন এবং সে কোলে নিয়ে ওই মারা গেল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম কাঁদতে লাগলেন চোখ দিয়ে পানি লাগলো ভালোবাসা দয়া তুমাত এরপর আল্লাহ রসুল্লাম বললেন যে আমার চোখ তো অসুস্বজন হচ্ছে এই তুমি আমাদেরকে আমার আমাদের বিরোধী তোমার বিরোধী আমরা বড় দুঃখিত আমরা বড় ব্যথা তোর এই জন্যে কেউ যদি মারা যায় কামে যাবে চোখ দিয়ে পানি পড়বে ব্যথা থাকবে কিন্তু আপনার চিল্লা হজরত আবদুল্লাহিনাফার বলছেন আমার বাবা যখন মারা গেলেন জাফার তাকে অনুমতি দিলেন কাঁদা দুঃখ করা চিন্তা ভাবনা করা বা ব্যথাতুর থাকা কি বলে শোকাতুর থাকা তবে যদি স্ত্রী হয় তাহলে চার মাস দশ দিন কি করতে পারবে শোকাতুর থাকতে পারবে শেষ পয়ন করতে পারবে আত্মীয় জন্য মাত্র কয়েদিন তিন দিন যখন থেকে মরবে তখন থেকে নেই সময় পর্যন্ত এটাই অতিরিক্ত একটা হল ধৈর্য ধারণ করা যিনি মারা গেছেন যারা বেঁচে আছেন ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ ফাইসলার উপরে কি করতে হবে থাকতে হবে আল্লাহ থেকে একশো সাতান্ন আল্লাহ বলছেন তোমাদের পরীক্ষা করে থাকি ভয় দিয়ে ক্ষুধা দিয়ে তোমাদের সম্পদের এবং তোমাদের আত্মীয় স্বজন বা তোমাদের জীবন নিয়ে তোমাদের ফল কি কমাই দিয়ে কিন্তু মনে রাখবে অবশ্যই সাবির যারা ধারণ করে তাদের জন্য রয়েছে শুভ সংবাদ যাদের মুসিবত আসলে বলে ইন্ডে যেটা কাজ হবে যে ধারণ করা এবং আল্লাহ থাকা আল্লাহ রসুল সাল্লাহ এক মহিলার বাচ্চা মারা গেছে তো কবরের পাশে বসে বসে কানতেছে আল্লাহ রসুল বললেন ধ্বজ ধারণ করো কাননি সিবাতি আর আপনি আপনার কাছে আপনার তো আমার মুসিবত পৌঁছে না ওই মহিলা কিন্তু মহিলাকে পরে বলা হলো আরে জানো কি যাকে তুমি এমন শক্ত কথা বলেছো তিনি কে তুমি জানো তিনি তো রাসুল্লাহ মৃত্যুর মতো মৃত্যু চেপে বসিল তাকে এমন কষ্টা রাসুল্লাহ আল্লাহ আল্লাহ জানেন আজকাল তো আর বাড়ি না বলছেন ওই মহিলা যে সে মহিলা রাসুলের দরবারে কোন ওই গেটমান ওই কি বলে ওটাকে দরওয়ান বা কেউ ছিল ফাঁকা রাতে মা এবার ওজোর আমি কিন্তু আপনাকে চিনি জন্য এমন শক্ত কথা বলেছি ঠিক না এই জন্য ধ্বজ ধারণ করতে হবে এবং বিশেষ করে যারা যাদের ছেলে মেয়েরা মারা যাবে কেউ যে ধ্বজ ধারণ করে তার অনেক সব রয়েছে রাসুল্লাহ বোখালি মুসলিম অন্য ভাবনা আছে হয়তো তাকে আবউহুম ও জান্নাতে ফজলে রাহমাতে কোন বাবা মার যদি তিনটা বাচ্চা মারা যায় নাবালক বাচ্চা আর কি তার আল্লাহ রাব্বুল আলামিন তার এবং তার বাবা মাকে কি জান্নাতে প্রবেশ করাবেন তার রাহমাতে ক্বালা ওয়া ইয়াকুনু আলা বাব মিন আবওয়াবিল জান্নাহ ওই বাচ্চারা জান্নাতের দাজায় দাঁড়িয়ে থাকবে তা ইউক্বালু লাহু মুদখুলুল জান্নাহ বলা হবে আল্লাহ এই জান্নাতে তাদের আমরা জান্ না হবে যাবে মিনান্নান কোন মহিলা যদি তিনটা বাচ্চা মারা যায় তাহলে তারা জাহান্ন আগুনের জন্য শুরু হয়ে যাবে কদা তিমরা তুমরা একজন মহিলা বলল আল্লাহর রাসূল যে যদি মারা যায় قالا ويسنان দুইজন যদি হয় তবু অন্য বর্ণনা আছে যে মহিলা বলছেন যে যদি আমরা একজনের কথা বলতাম তো তবুও মুনি আল্লাহর রাসূল বলতেন যে একজনও হ্যাঁ হয়েছিল নে إن الله لا يرضى لعبده المؤمن إذا ذهب بالصدقيه যখন তার করি টুকরাকে যখন নিয়ে যাওয়া হয় যখন ইন্তেকাল করে ধ্বজ ধারণ করে এবং সবাই যদি সে আশা করে তাহলে তখন কি করা ইন্না পড়া বুঝে এই দোয়াটা পড়তে হবে এরপরে মহিলা যদি হয় তাহলে মহিলা চার মাস দিন সে করবে কিন্তু এর মানে এই না যে সে কোন প্রকার সৌন্দর্য বা সে কাপড় বা এটা ওটা না ওই সাদা কাপড় পরে থাকবে আমার দেশে তো মরে গেলে সাদা কাপড় পরে নিল চুরি আছে সব খুলে ফেললো এই সমস্ত নিয়ম কি সে শোক করবে এরপরে যখন ইস চার মাস দিন সে নিজেকে সাজতে পারে বুঝতে পারে অন্যের কাছে বিয়ের জন্য প্রস্তাব দিতে পারে অসুবিধা কিছুই নেই জায়েজ হয়েছে। অনেকেই মনে কামাক একদিন জিজ্ঞেস করছিলেন কেউ যেন যে আমি তো বিদেশে এসেছি আমার চুরি কিনতে চাই আমার বাবা কিন্তু মারা গেছে বিধবা কিনা কি তবে চুরপুরে যদি আপনার মা বাইরে মানুষের আর একটা মরণ সামাজিক মরণ সবাই মরে গেছে মানে তার জিন্দ একটু মরে গেছে সামাজিকভাবে মানুষের মানুষের মরণ হয় অনেকটা মানুষের কি হয় আধ্যাত্মিক আর্থিক মরণ হয়ে যায় মানে মানসিক মরণ যেটা আরকি মারা গেছে খালাস এই ধরনের জন্য না হয় সে যাইজ রয়েছে চার মাস দশ দিন কিন্তু এরপরে সে অন্য জায়গায় বিয়ে বা আমারটা সেটা ব্যক্তিগত ভাবে তবে মনে রাখবেন কোনো মহিলা যদি স্বামী মরে যাওয়ার পরে অন্য জায়গায় বিয়ে না করে যদি তার স্বামী জান্নাতি হয় এবং সেও জান্নাতি হয় তাহলে দুইজনেই একই সঙ্গে আবার জান্নাতে থাকতে পারবে ওই স্বামীর সঙ্গেই থাকতে পারবে তবে যদি অন্য স্বামী গ্রহণ করে তাহলে কিন্তু আগের স্বামীর সঙ্গে আর জান্নাতে থাকতে পারবে না যদি জান্নাতি হয় তবে পরের স্বামী যদি জান্নাতি হয় তাহলে তার সঙ্গে হবে আর যদি জান্নাতি না হয় पुरुषर संगे आगे स्वामी के पाबना आलदा मसला जाबो शेष हो जाते जाए किरणीस्त क्या आपकी स्वे कर हराम प्रथम से कदा हरामिया আমার উম মাসে চারটি জাহেলিয়া কাজ থাকবে না আলফাক আহসাব বংশ নিয়ে কি করা ফর করা আরে বেটা জানো আমি চৌধুরী বংশের বোলাফ আবার কেউ আছে আর কুস্ত আমার বংশটাই তো চোরের বংশ আর আমি কত ভালো হবো এটাও নিঃসাও বিন্দু যোগ আর তারকার মাধ্যমে কি করা জ্যোতিষের মাধ্যমে পানি চাওয়া এই তারা ও সেই কালকে পানি হবে আর কি বিলাপ করে কাঁদা জাহাজের যুগে মহিলা ভাড়াতে পাওয়া যেত ওরা ওই কাজ করে বেড়াতো এখন ওরা বসে বিলাপ করে কাঁদ পাহাড় পর্বত কত কিছু এই ছিল ওই ছিল ও মুক্তা তো হল বেঁচে থাকলেও মুক্তা হতো কাদ না মহিলাদের মধ্যে আইরে বাপরে মারে করে অনেক চিলাচিলি করে এগুলি সম্পূর্ণ জাহেজাতের কাজ এগুলি নিষেধ আর যারা বেশ যারা বলা হয় ওই খুঁজলি আছে না পচরা বা মানে ওই ধরনের একটা করা হবে ওই এযা পড়ে দেওয়া হবে একটা বর্ম পরে দেওয়া হবে এজন্যি বর্ণা করেছেন কুপুরি কাজ আর তাহারও ফিনাস নিজের বংশের মধ্যে কি করা ত্রুটি বর্ণনা করা অন্থ আলাল আর মৃত্যুর ব্যক্তির উপরে কাদা যাই হোক মোট কথা মনে রাখতে হবে চিল্লিয়ে কাদা চলবে না আর একটা কথা বলে রাখতে হবে মৃত্যু ব্যক্তির উপরে কাঁদে তাহলে তার কবরে আজাব হয়তো হওয়া সেটা যা গেছে কিন্তু চিল্লি বিলাপ করে কাঁদা যাবে না আমার বাবা মারা গেছে এখন কি করব আমার পোলা মারা গেছে পরীক্ষা দিয়েছিল পাশ করলে অমুক হতো ইঞ্জিনিয়ার হতো তোমুক এই সেই চিল্লা চিল্লি এইভাবে করা যাবে না কাজ হার তাহলে তার কবরে আজাব হবে তাদের কাদার কারণে কিন্তু যদি তাদের শিক্ষা দিয়ে যায় নিষেধ করে যায় তারপরও করে তাহলে কবরে আজাব হবে না এই আপনার উচিত আপনার ছেলে মেয়েকে আত্মীয় স্বজনকে এই মুসিদগুলি করা ওই বলছিলাম যে ওষুধ নামা ওইটা ওষুধ তোমার লিখতে হবে কি খবরটা আর কোনো ইসলাম বিরোধী সুন্দর বিরোধী কোন পরিপন্থী কাজ করবে না এরপরে এরপরে যেটা হারাম সেটা হলো কি গাল চাপড়ান মহিলারা কিন্তু গাল চাপড়াই। আর কি অসাক্ষর জয়ী কাপড় ছিড়া। কাপড় ছিঁড়াছিড়ি করে আর কাপড়ে থপ্পর মারা এ করে এগুলি নিষেধ আল্লাহ বলছেন সে আমার মতের অন্তর্ভুক্ত না যে কি করে গাল চাপ্রায় অসাককারী জয় এবং যারা কি করে কাপড় ছিঁড়াছিড়ি করে পকেট ছিঁড়াছিড়ি করে আর যারা দাবি করে দেয় যারা বোখারি মুসলিম হাদিসটা বোখারি মুসলিম বর্ণনা করেছেন এরপরে যেটা কাজ সেটা হলো কি মাথা চুলাই দেওয়া নাড়িয়া করে দেওয়া হিন্দুরা করে কিন্তু জানেন কিনা এটা হাদিসের নিষেধ রয়েছে আল্লাহ রাসুল সাল্লাম নিষেধ করেছেন কি বলে উরুর মধ্যে বা কোলে তার মাথা ছিল ইমরাত মিনা আলী তার পরিবারে একজন মহিলা চিল্লিয়ে উঠল বকরি মারে কেনা খালি মারা যাচ্ছে ধরনের কিছু করে সব চিল্লা শুরু করে আল্লাহ রাসুল তার থেকে মুক্ত আমি তার থেকে মুক্ত তার সঙ্গে আমার কোন সম্পর্ক নেই আল্লাহ রাসুল সাল্লামে চিলিয়ে কাঁদে মৃত্যুর সময় সে ব্যক্তি সেই মহিলা থেকে আল্লাহ চিহ্নী মুসলিম রাসাই বাই হাসি বন আছে আর কি চুল এলোমেলো রেখে দেওয়া সিথা নাই চুল পায়ে নাই কি বলে ওটাকে তেল নেই এখন মতো এটাও নিষেধ আল্লাহ বলছেন একজন মহিলা বলতেছেন যে আল্লাহ রসুল যে বায়াত গ্রহণ করতেন তার মধ্যে ছিল কি আল্লাহ রসুলের জন্য আমরা না করি ওয়াল্লাহান আমরা যেন চেহারাকে না কি করে ছিলি না বলি আমার বিপদ রে বললাম রে গলাম রে এমন যেন করে আমরা কাপড় চুলাই না এমনি দাঁড়িয়ে দৈনিক শেষ করে কিন্তু এবার মারা গেছে দুঃখ বুঝাবের জন্য বা ব্যথাতর হওয়ার জন্য বাড় হওয়ার জন্য এবার দাড়ি কাটা বন্ধ করে তারপরে এক সপ্তাহ পরে বা দুই তিন দিন পরে কাটে এটাও নিষেধ এটাও নিষেধ কারণ এই ধরনের কাজ নিঃসন্দেহ বিদাত এটা আল্লাহ রাসুল না এরপরে যেটা নিষেধ সেটা হলো কি ওই মাইকিং করে খবর দেওয়া আর মাইকিং যখন চলে মসজিদে মসজিদে মাইকিং সব ইমামরা মাইকিং করতেছে কি বলে শিল্পপতি বেটা তারপরে কি বলে সমাজসেবক কি বলে প্রধান বা কি বলে ওটাকে ইমাম কি বলে চেয়ারম্যান বা অমুক তমুক সব বলে কি প্রচার করে এইভাবে মাইকিং করে প্রচার করা বা মসজিদের মিনারে মিনারে গিয়ে বলা অমুক মারা গেছে অমুক তার সময় কি হবে জানাজার নামাজ হল আপনারা আসবেন এই ধরনের না এটা ওইটার মধ্যে অন্তর্ভুক্ত ওই চিল্লা চিল্লি করে কাঁদা অন্তর্ভুক্ত হ্যাঁ তবে কিভাবে আপনি খবর দিবেন এটা ইনশাল্লাহ সামনে সবচেয়ে আলোচনা হবে আজকের মতো এখানে শেষ করি রসুল্লাহাল্লাম থেকে যে সমস্ত হাদিসের আলোকে আমরা এই যে সমস্ত কাজ যাই হম রয়েছে তবে শেষ করতে পারি আমরা খবর যেটা দিতে হবে যে নরমাল খবর মৌখিকভাবে খবর দিতে পারেন টেলিফোনে খবর দিতে পারেন এবং যাদের কাছে খবর যাবে তারা সেখানে যেনারে মসজিদের মৃত্যুর খবর দিতে হবে একজনকে এটা নিয়ম কারণ তার জানাজানামাজে যত লোক বেশি হাজির হবে তত ভালো আমরা পরে আলোচনা করবেন ইনশাআল্লাহ কিন্তু বিশেষ করে যদি এমন ব্যক্তি যার কেউ গোসুল কাপনের কেউ নাই হবে বাক্সা নজাসী ইথুপিয়া ওই বিশেষ করে মনে রাখতে হবে জাতি করে এটা ওই মাইকিং করে আর চিল্লা চিল্লি করে খবর না হয় এজন্য খবর দেওয়া এটা শুনল খবর দিতে হবে একজন আরেকজনকে হয়তো বাইসাইকেল দিয়ে বা টেলিফোনের মাধ্যমে বা একে অপরের খবর যে ঠিক পৌঁছলো কিন্তু মাইকিং করে তিন দিন এখন মাইকিং চলতেছে মারা গেছে আসে সবাই কি করতে হবে ছেলে আছে কোথায় লন্ডনে তিন পরে আসবে তারপরে হবে না এমন কিছু নিয়ম না জানা নামাজ নামাজ পড়াটা খরচে কি পায় কিছু লোক করলেই যথেষ্ট এই আপনাকে ধরে রাখা তাড়াতাড়ি এটাকে তার জায়গায় পৌঁছাতে হবে এটাই হলো নিয়ম এবং যখন আপনি খবর দিবেন খবর দেওয়ার সময় আর একটা শূন্য দোয়া তলব করা মুখ মারা গেছে আল্লাহ রসুল তাদের খবর দিয়েছিলেন বলেছিলেন কি বলেছিলেন ফিরা তোমরা তার জন্য দোয়া করো সাহাবাই কি করলেন ফস্তাক ফর উলা সাহাবাইকলাম তার জন্য দোয়া করলেন হজরত জায়দ উবনা হারিসা শহীদ হয়েছিলেন সংবাদ দিয়ে কি করেছিলেন দোয়া করতে বলেছেন। এই সংবাদের সময় দোয়া রয়েছে। আজকের মতো এখানে আল্লাহর আলমিন আমাদেরকে যা শুনলাম সে অনুযায়ী আমল করা তা করেন আমিন আকুল মোহাম্মদ ও আলহসি আজমাইন আসসালাম রহমতুল্লাব আপনাদের কাউকে প্রশ্ন থাকে করতে পারেন জি शुदुम तीन बीघा जैसे कि मृत्यु सम्पद के जो कर तीन भाग दान जमी तीन बीघा जमी बीघा दान बाकी सम्पे तुलना हिसाब कर देखा गया तीन भाग तयेगा जो कम है फेरत नवाजा तब कर ইসলামের রাষ্ট্রের প্রধান থাকতে হবে নিয়ম থাকতে হবে কে করবে এখন ইমাম যিনি আছেন তার যদি ক্ষমতা থাকে বুঝাতে পারে যা যা সহ আল্লাহ রসুদ ছয় ছয়টা গোলাম দান করেছিলেন সাহাবি ঠিক না চারটা ঘুরাই দিলেন ফিরাই দিলেন আর দুইটা রাখলেন তাহলে এটা অন্যায় মনে রাখতে হবে হিসাব করে যদি এই দুই বিঘা জমি তার ওয়ান থার্ড এর বেশি হয় তাহলে নিঃসন্দেহে জুলুম করেছে এবং বেশিটা ফেরত নাও যায় যা আছে তবে জানিনা মসজিদ মসজিদের কমিটি ফেরত কি না। মারা গেছেন উনি তাহলে আপনি হিসাব করে দেখেন এবং তাকে চিঠি লেখেন তোমার সম্পদের সবকিছুর যদি এটা অন্তর্ণ বেশি হয় তাহলে এটা না কাজ এটা এখনো ঘোষিত হয় নাই আবার সেটাকে আপনি চেঞ্জ করতে পারবেন অসুবিধা নেই আপনি গেলেই করতে পারবেন আপনি যুগ অক্ষ করা অক্ষ যেটা অক্ষ দুই এটা হেবা একটা হলো এওয়াজ যদি কোনো জিনিসের পরিবর্তে করেন তাহলে ওখানে ফেরত যাওয়া যায় না কিন্তু যদি শুধু অক্ষর করেন অকর ফেরত নেওয়া যায় আমাদের দেশের নিয়ম আছে মেয়ে অর্ধেক এক যদি হয় সমস্ত সম্পদের অর্ধেকের মালিক বাকি ওই মহিলার যদি বাবা থাকে মা থাকে ভাই থাকে আন আছে না তারা হকদার আছে শুধু মেয়ে অর্ধেক পাবে বাকিটা অন্যরা যদি কেউ থাকে তারা পাবে তারপরে যেটা থাকবে কেউ যদি আসাবা থাকে আসবা মানে যদি যদি ভাই থাকে মনে করেন তার স্বামী নাই তার স্বামী স্বামীর ছেলে কিন্তু স্বামী আগেই মারা গেছেন আচ্ছা তাহলে তার হক নাই ভাই থাকে তাহলে বাইরা পেয়ে যাবে বাইরা পেয়ে যাবে বাকি যাই হোক সেটা যারা এটাকে আপনাকে জানতে হবে তারা বন্টনে যেতে হবে মিরাজ বন্টনে কে আছে তার মেয়ে একজন তার ভাই কে আগে তার মানে আসল ফরাজ সব হিসাব করে ওটা ফরাজ বাই করতে হবে যে কট্টক অংশ তার কোথায় কে পাবে এই এইগুলি সাহাবা এক আল্লাহ বলছেন তোমরা একটা হারিজ আমাদের ছুটে গেছে দুইটা রাত্রি অতিবাহিত করবে না তোমাদের ওসিয়ত নামা না লেখে এই জন্য হাজরত আবদুল্লাহ যে আমি সেই কথা শোনার পরে সেই দিনেই আমার আমার অশিয়তনামা লিখতাম এবং সাহাবা ইকরাম সবার আগে যে কোনো নামা লিখে তারপরে শুতেন যাই না সকালবেলা আমার ঘুম ভাঙবে না এই ঘুমে আমি শেষ বাড়ির মাত্র চলে যাব। এই জন্য নামা দেরি করা উচিত না অশেফ না মা হিসাব নিকাশ করে বিশেষ করে যদি অসুখ বেশি হয়ে যায় স্বাভাবিকভাবে যেটা আমরা জানি যে এই মুহূর্তে যাওয়ার সময় হয়ে গেছে ঠিক কিনা তাছাড়াও সুস্থ অবস্থাতেও অশ্রেফ যদি আপনার করার ইচ্ছা থাকে তাহলে করে কারণ আপনি জানেন না কখন আপনার কাল হবে এজন্য যে মহিলার কথা আপনি বলছেন তার সমস্ত সম্পদ হিসাব করে এবং তার আত্মীয়স্বজন যারা আছে তাদের হিসাব করে এবং বিশেষ করে মনে রাখতে হবে ওই মহিলা যদি তার আত্মীয় স্বজন গরিব থাকে তো মসজিদের চাইতে তার আত্মীয় না। আপনার মসজিদে যেরকম মেকি আপনার পৌঁছবে সাতজন কোনো গরিব যদি আত্মীয় মনে রাখবেন সবসময় গরিব কোন আত্মীয়কে দান করলে ডবল নাকি আমরা তো গরিব আমাদের মানে আত্মীয় স্বময় সঙ্গে সম্পর্ক ভালো থাকে না একজন এদেরকে দানও করি না সম্পর্ক ভালো রাখা উচিত আত্মীয় স্বজনকে দান করলে ডবল নেকি পাওয়া যাবে একটা হলো যে আপনি আত্মীয়তার বন্ধন ঠিক রাখলেন আর হলো আপনি দান করলেন এই ডবল নিয়ে কি হবে এই জন্য আমরা খেয়াল রাখবো যেই কোনো সময় আল্লাহ রসলুরের কাছে সাহাবি জিজ্ঞেস করলেন আর রসল আল্লাহ আমি কার উপরে খরচ করব। বলে তুমি যার দায়িত্ব পালন করো তাদের উপরে তারপরে বলে তোমার যারা বেশি নিকটতম তাদের উপরে এই জন্যে আত্মীয় স্বজনের কথা আমাদের খেয়াল রাখতে হবে বিশেষ করে অনেক সময় আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক ভালো থাকে না দূরের মানুষের সঙ্গে সম্পর্ক ভালো থাকে এটা একটা কারণ যে আমরা তাদেরকে তাদের হক দি না আল্লাহ বলছেন তোমার মৃত্যুতে যখন তোমাদের মৃত্যু আসবে তখন তোমাদের আত্মীয়স্বজনকে অস্থির তবে করে যাও এই আপনার আমার মনে হয় দায়িত্ব হবে যে চিঠির মাধ্যমে এটা খবর নেওয়া একটু কারণ যদি অন্যায় থাকে এবং অন্যায়ের সাক্ষী আপনি থাকেন তাহলে এটা আপনি গুণাগার হবেন হ্যাঁ এই আপনি তাকে চিঠি লেখেন এবং জানতে চান যে তার কি আছে এবং কি আত্মীয়স্বজন আছে সতীনের ছেলে যদি তার স্বামীর যে অংশটা যদি স্বামী আগে মারা গেছে তার পাওয়ার হাত খবর নেই তার স্বামী থাকা অবস্থায় মারা গেলে তার স্বামী পেলে ওই তো আবার তার ছেলে মেয়েরা পেত বুঝতে পারছেন যাই হোক বাবার অংশ হিসেবে তারা পেতো যেহেতু বাবা এখন মারা গেছে তার বুদ্ধি নেই আর মতো এখানে শেষ হোক আল্লাহ করে ইনশাল সামনে সপ্তাহে আমরা বাকি আলোচনা ধারাবাহিক করবো ইনশাআ আল্লাহ সালামাইকুম আহনসালক